মানবতা সমাধানো হ রহমতাত বসমি রহিম আলহামবিন সলামামলা সঈদুলমুরসী নবীনা মহমদালাআলিয় ওমান তবাহম বেহসানিন্দীন আউজ্লাত রাজিম বিসমাহরমান করসুরাত নাম হচ্ছে গাশিয়া কারণ এইশুরার প্রথম আয়াতটিতে গাশিয়া শব্দটি উল্লেখিত হয়েছে হল আতা হদিস আরে গাশিয়া মানে আচ্ছন্নকারী যা ঢেকে নেই গাছিয়াশা মানে ঢেকে নেওয়া গাছিয়া যা বিপদ দিয়ে ঢেকে নিবে মানুষকে এটা হচ্ছে ক্যামতের একটি নাম ক্যামতের বহু নাম রয়েছে কোরআন কেরিমে তার একটি নাম হচ্ছে আলগা আসিয়া হেসুরা রসুল্লা সাল্লা সালামের মক্কি জীবন নাজুল হয়েছে আর এতে আয়াত রয়েছে আল্লাহ করছেন ইসমিল্লাহ রহমান রাহিম হাল আতা হাদি ইসুল হে নবী তোমার নিকটি কি। আচ্ছন্নকারী বস্তুর বৃত্তান্ত এসেছে সে সম্পর্কে তোমার কাছে কি সংবাদ পৌঁছেছে এই আচ্ছন্নকারী বস্তু হচ্ছে কেউ মত তাই আল্লাহ পাক বলছেন অজু হুই এমন সে সম্পর্কে শোনাই যে আচ্ছন্নকারী দিনে মানুষের অবস্থা কেমন হবে আল্লাহ বলছেন যে মানুষ দুই ভাগে বিভক্ত হবে ওজুহুন কিছু মানুষের মুখমণ্ডল হবে এমন এও সেই দিন যে খা আসিয়া অজু হুন সেই দিন কিছু মানুষের চেহারা মুখমণ্ডল হবে অবনমিত নিচু হবে লজ্জায় অনতপ্ত হয়ে আর দুঃখে আক্ষেপে তাদের মুখমণ্ডল নিচু হয়ে যাবে লাঞ্ছিত অবদস্ত থাকবে কেন এরা লাঞ্ছিত অবদস্ত হবে আল্লাহ পাক বলছেন আমেলা তুন না সেবা তসলা নারান হামিয়া এরা পরিশ্রম করেছিল আম কর্ম করেছিল না আসে বা আর কঠোর পরিশ্রম করেছিল কিন্তু কর্ম করা সত্ত্বেও আর কঠোর পরিশ্রম করা সত্ত্বেও তাসলা নারান হামিয়া জ্বলন্ত আগুনে তারা প্রবেশ করবে এ হচ্ছে একটি তফসির এই দুটো আয়াতের যেটা যেটাতে বললাম যে এরা কর্ম করেছে কিন্তু কর্ম করেছে ভুল পথে আল্লাহ আল্লাফাক তৌহিদ পাঠিয়েছেন তারা শিরকের কর্ম করেছে আল্লাফাক রসুলকে পাঠিয়েছেন রাসুলের সন্ন্যত আদর্শ বাদ দিয়ে তারা বিদাতে লিপ্ত থেকেছে শিরকের ধর্ম পালনের জন্য বিদাতি ধর্ম পালনের জন্য কঠোর পরিশ্রম করেছে খ্রিস্টানদের মধ্যে একত্র নেই তৌহিদ নেই তাহলে এরা কঠোর পরিশ্রম করে থাকে বরং অনেকে সংসার ত্যাগী ভালো কিছু খাই না জীবনে কোনো গোস্ত খাই না আমিষ সারা জীবন খেয়ে কত কষ্ট করেছে আর ভ্রান্ত আল্লাহর দেওয়া পন্থা নয় আল্লাহ লাভের জন্য হয়তো তার নিয়ত ছিল কিন্তু ভুল পথ আল্লাহ যে পথ বলেছেন যে পথ দেখানোর জন্য শেষ রাসুলকে পাঠিয়েছেন সাল্লাহ আলী সেই পথ ধরেনি তাহলে যারা জীবন জীবনযাপন করে আর জীবন জীবনযাপন করে তাদের সম্পর্কে আয়াত অথবা যারা দুনিয়াদার পেট পূজা করে থাকে দুনিয়ার জন্য কঠোর পরিশ্রম করেছে যখন দুনিয়ায় ছিল কঠোর পরিশ্রম করেছে রুজি রোজগারের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য শিক্ষা দীক্ষার জন্য খুব পরিশ্রম করেছে প্রত্যেকে পরিশ্রম করে কিন্তু এরা জাহান্নে যাবে আর আরেকটি তফসির হচ্ছে তাসলা নারান হামিয়া এই দুটি আয়াতের যে এরা মেহনতকারী হবে আর না সেবা আর বড় কষ্ট ক্লেশ করবে তাসলা নারান হামিয়া আর জলন্ত আগুনে প্রবেশ করবে এই কষ্ট ক্লেশ তাদের কিসের হবে ক্যামতের দিনের আজাবে ক্যামতের দিন আজাব বরদাস্ত করতে গিয়ে কঠোর তাদের শাস্তি হবে আর তারা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়বে এই অবস্থাকে তুলে ধরা হয়েছে মানুষ যখন খুব কষ্টের জীবন কাটায় তখন অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে আর মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে ভেঙে পড়ে তো ওই রকম অবস্থা হবে জাহান নামীদের আল্লাহ ফাকর বলেছেন তাহলে এটা কেমন আল্লাহ অবস্থা খারাপ হয়ে যাবে ঘামে হাবুডুবু করবে সূর্যের তাপে অবস্থা খারাপ হয়ে যাবে এছাড়া আল্লাহফাকের বহু রকমের আজাব আর ফেরিস্তাদের শাসানিমূলক কথা ইত্যাদি ইত্যাদি আজাবের ফেরিস্তারা ধমক দেবে টেনে হে নিয়ে যাবে ইত্যাদি এতে একবার ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে আল্লাহ ফকরবুল্লা আলমিন তারপরে সাদ করছেন তুস্কামিন আইনিন আনিয়া এদেরকে পান করানো হবে ফুটন্ত ঝর্ণা থেকে ফুটন্ত পানির ঝরনা থেকে পান করা হবে লাইস আলহমত আমন ইলামিন দারি তাদের জারি নামক কন্টক যুক্ত আর দুর্গন্ধযুক্ত খাবার ছাড়া আর কোনো খাবার হবে না দারি একরকমের ঘাস যাতে খুব বেশি কাটা থাকে আর কেউ কেউ বলেছেন যে তাতে খুব নোংরা এইভাবে জাহান্ন খাদ্য এছাড়া এই খাবার তাদের পুষ্টিও সাধন করবে না স্বাস্থ্য করা হবে না কারণ মানুষ পৃথিবীতে খায় এই শরীরটাকে সুস্থ রাখার জন্য এই কাজেও আসবে না অলায়ুক নিমিন্জু আর আর একটা উদ্দেশ্যে মানুষ মানাহার করে যে খিদা নিবারণ করব। আর তার খিদা নিবারের ক্ষেত্রে কাজও আসবে না ওলায়ুক নিমিনু খিদা দূর করার ক্ষেত্রেও কোনো কাজ আসবে না অজু হইয় ন আর কতক মানুষের চেহারা সেই দিন বড়ই আনন্দে উজ্জ্বল হবে নিয়ামত আল্লাহ পাখের যে রয়েছে তা তাদের মুখমন্ডলে ফুটে উঠবে লেসা ইয়া রাজিয়া এবং তাদের চেষ্টা সাধনার জন্য তারা সন্তুষ্ট হবে তারা তাদের চেষ্টা সাধনার জন্য সন্তুষ্ট হবে পাকের এই নিয়ামত পেয়ে তারা সন্তুষ্ট হয়ে যাবে রাজি হয়ে যাবে এবং আল্লাহ পাকও তাদের রাজি হয়ে যাবেন। জান্নাতিন আলিয়া এবং তারা সুউচ্চ জান্নাতে বসবাস করবে লিহা লাগিয়া সেখানে কোনো রকমের তুমি অসার অনর্থক কথাবার্তা শুনবে না হে না ফিহা আইনজা আর সেখানে প্রবাহমান ঝর্না থাকবে ফিহা সরুরম মারফুয়া আর সেখানে সুউচ্চ আসন থাকবে মরফু সু উচ্চ আসন অথবা মর্যাদা সম্পূর্ণ আসন থাকবে দুটো হইতে পারে মর্যাদা দিক থেকে উচ্চ অথবা আল্লাহাক রব্বুল আলমিন সু আসন তৈরি করে রেখেছেন সেটাকে বোঝানো হয়েছে দুই ক্ষেত্রেই মরফু আল্লাহ পাখের জান্নাতি আসন দুই দিক থেকেই সুউচ্চ হবে ও আকুয়া মদুয়া এবং পানপাত্র থাকবে মদু আহ মানে প্রস্তুত পদা মানে রাখা প্রস্তুত থাকবে ওনামার এক মাসফুফা এবং সারি সারি বালিশ থাকবে সাফ মানে হচ্ছে সারি লাইন আর মসফুফ যা লাইন লাগিয়ে রাখা হয় তো সারি সারি তাদের বালিশ থাকবে ও জারাবি ও মফসুসা আর থাকবে তাদের জন্য মখমলের বিছানা বিছানা যা বিছানো থাকবে ও জারাবি আর মখমল থাকবে মাবসুসা বাচ্চা অবস্থা মানে ছড়িয়ে দেওয়া অর্থাৎ বিছিয়ে রাখা হবে আল্লাহ ফাক রব্বুল্লা মখমলের বিছানা তাদের জন্য বিছিয়ে রাখবে এই ছিল জান্নাতিদের সম্পর্কে কিছু বর্ণনা আর জাহান্নামীদের সম্পর্কে বর্ণনা তার আগে শুনলেন এরপরে আল্লাহাক রবুল আলমিন মানব জাতিকে চিন্তাশীল হইতে বলছেন যে যতটা চিন্তার ক্ষমতা রাখে আল্লাপাক চিন্তার দিকে আহ্বান করেছেন আল্লাহ আল্লাপাকের সৃষ্টি দেখে আল্লাহ পাককে চেনা যায় এগুলি হচ্ছে সৃষ্টিগত নিদর্শন আল্লাহপাক আয়াতে কেউ নিয়া আল্লাহাক যা সৃষ্টি করে রেখেছেন তা দিয়েই আল্লাহকে চেনা যেতে পারে একটি চেনার রাস্তা আর আর একটি চেনার রাস্তা হচ্ছে আয়াত আল্লাহ পাকের বিধানগত আয়াতের আয়াতি আল্লাহ পাক এই দুই আয়াত আয়াতিল করেছেন থেকে সঠিক পথে নিয়ে যাওয়ার মানব জাতিকে আল্লাপাক এর সাথে আফাল আয়ানুনা এলাল এভেল এ মানুষরা কি চিন্তা করে দেখেনা একটু উঁটের দিকে চিন্তা ভরে দেখুক উঠের দিকে আর উঁটের দিকে এই জন্যে প্রথম দেখতে বলা হয়েছে যে আরবরা উঁট জানে উঁট ছাড়া তাদের জীবনযাপন অচল মরুভূমিতে উঁট ছাড়া চলতে পারবে না আর উটের গোস্ত ছাড়া তাদের আর কোনো তেমন খাদ্য নেই আর উটের দুধ ছাড়া তাদের পানীয় নেই ইত্যাদি ইত্যাদি আল্লাহ বলছেন যে উঁটকে কি একটু গভীরভাবে চিন্তা করে দেখে না কেইফা হলিক কেমনভাবে সৃষ্টি করা হয়েছে তার গঠনটা দেখো এবং বাহ্যিক দিক থেকে আল্লাহ দেখতে বলছেন যে এত শক্তিশালী উঠ আর সেই উঁট তোমাদের অনুগত পিঠের ওপর চড়ে নিচ্ছ বোঝা যত ইচ্ছা চাপিয়ে দিচ্ছ আর যেখানে ইচ্ছা সেখানে চলে যাচ্ছ এই একটা দিক উঠের আর একটা দিক রয়েছে যে উঁঠের ওপর চড়ে থাকে খুব অনুগত কিন্তু যদি আছাড় খেয়ে পড়ে যান আরবরা বলে থাকে আছাড় খেয়ে পড়ে যান তাহলে উঁটের বদভ্যাস হচ্ছে যে আপনার মাথার ওপরে পাটা চাপিয়ে আপনাকে সাথে সাথে শেষ করে ফেলবে বাঁচতে দেবেন তো এই শক্তিশালী আল্লাপাকের সৃষ্টি উঠ উঠকে দেখে একটু চিন্তা করো তারপরে আকাশ তো দেখতে পাচ্ছে শিক্ষিত আর অশিক্ষিত আকাশ দেখতে পাচ্ছে আল্লাপাকিমে এমন ভাবে আহ্বান করেছেন চিন্তার জন্য যে কোন মানুষ চিন্তা করে যারা শিক্ষিত মানুষ বিজ্ঞান বুঝে তারা আকাশকে বিজ্ঞানের দৃষ্টিকোণতে দেখবে একজন মূর্খ মানুষ তার মূর্খতার সাথে দেখবে আকাশ দেখে আকাশ এমনিতে এমনিতে তৈরি হয়ে হয়ে গেছে। গেছে কোনো দিনতে ভেঙে পড়লো না কোনদিনে মেরামত করা লাগলো এই সাধারণ মানুষ চিন্তা করতে পারবে ওয়াইল আসাম আর আকাশ সম্পর্কে চিন্তা করে দেখে না কেমন করে সু উচ্চ করা হয়েছে ওয়াইল আল জিবাল আর ওরা পাহাড়ও দেখতে পাচ্ছে পাহাড়ের দেশ পাহাড় পর্বতমালা সম্পর্কে চিন্তা করেনা যে কেমনভাবে সুদৃঢ় করে স্থাপিত করা হয়েছে ওয়াইলাল আরো দেখে হাত আর জমিনকে নিয়ে একটু চিন্তা করে দেখে না কেমন ভাবে তাদের জন্য বিছিয়ে দেওয়া হয়েছে বসবাস যোগ্য করে দেওয়া হয়েছে ফাজাকির ইন্নামান্তা মুজাক হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সুতরাং এদেরকে চিন্তার দাওয়াত দিয়ে দাও আর চিন্তার দাওয়া দেওয়ার সাথে সাথে কোরআন কেমিয় কথা দিয়ে তাদেরকে উপদেশ দাও একজন উপদেশ দানকারী তা আলিমে মোসাই তুমি তাদের উপর জবরদস্তিকারী নবরদস্তি কাউ কি ইমান ইসলামের দিকে নিয়ে আসবে এটা ইসলাম বলে না লাকরাহিদ দিন দিনের ক্ষেত্রে জবরদস্তি নেই কারণ অন্তর ফিরাতে আর ইল্লা মান্তাল্লাহ আকাফার তবে যেই ব্যক্তি বিমুখ হবে আর অমান্য করবে অস্বীকার করবে কুফুরি করবে হুল্লাহুল আজ আকবর তাকে আল্লাহ পাক মহাশাস্তি দেবেন খুব বড়ো শাস্তি দেবেন আল্লাহাক রব্বুল আলমী ইন্না ই না ইয়াবাহম নিঃসন্দেহ আমার কাছেই তাদেরকে ফিরে আসতে হবে সোম্মা ইন্না আলাইনা হেসা বাহম আর আমারই দায়িত্ব হচ্ছে তাদের হিসাব নেওয়া এখানে আমাদের সুরাতুল আসিয়ার তফসির শেষ হলো এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আবার আমাদের তফসিরের দিকে ফিরে আসবো যখনেরাফ্ত আল্লাহ রব পলুহুলু হায়াতি আমর ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ কোরআনের প্রতিষ্ঠা করার জন্য শেরক কে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তারাই মেনে নিচ্ছিলেন কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহ আল্লাহর হুকুম মানুষ রহমান মাদানীম্মী ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী প্রতি বাংলায় এই রমজানে রমজান হলো রহমতের মাসি ইফতার তারা এতে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 আসুন রসুল সাল্লাহ আলহ্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ইমান তাজা করুন এবং রিয়াজুসালেহিনের দর্শে আমার সাথে থাকুন দেখুন রিয়াজুসালেহীন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আমরা তফসির করেছিলাম আল্লাহাক রবুল আলমিনে ইরশাদ করছেন নাম হচ্ছে সুরাত কারণ এই সুরার প্রথম আয়াতের শব্দ হচ্ছে শপথ করেছেন আর ঈশ্বরার আসর আল্লাহ ইসলামের মকক্ষীজীবনে নাজুল হয়েছে এই সুরার প্রথম দিকে কয়েকটি বিষয়ের আল্লাহ পাক শপথ করার পরে বলতে চেয়েছেন যে কেয়ামত অবশ্যই হবে অবশ্যই আল্লাহর সামনে উঠে আসতে হবে আর জবাবদেহি করতে হবে তারপরে তোমাদের যা পরিণাম হয় হবে আল্লাহ পাক রবুল আলমিন এরশাদ করছেন ইসমিল্লাহ রহমান রহিম আল ফজরি ওয়ালাই আলিন আশ আমি উষার শপথ করি আল্লাহ পাক ভোরের শপথ করেছেন ফজরের সময়ের শপথ করেছেন ওর মধ্যে একটি হচ্ছে ফজরের সালাত তার মধ্যে ফজরের সলাত সামিল হইতে পারে যে আল্লাহাক রব্বরে ফজরের সলাাতের শপথ করেছেন কিন্তু এখানে আল্লাহ পাক শুধু ফাজের কথা বলেছে ফাজের মানে হচ্ছে ভোর বোর আশর আর দশটি রাতের শপথ আল্লাহ পাক দশটি রাতের শপথ করেছে এই দশটি রাত কি এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে অধিকাংশ তাফসিরকাররা যা বলেছেন তা হচ্ছে যে এই দশটি রাত মানে জিলহাজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে এই দিনগুলির মধ্যে একটি দিন রয়েছে আরাফার দিন আল্লাহ পাক সবচাইতে বেশি হাজির সাহেবদের নিকটবর্তী হওয়া যখন তারা আরাফে অবস্থান করে এই দিনগুলির মধ্যে আর একটি দিন হচ্ছে এমন নাহার দশ তারিখ দশ হৈজুল হজ এটি হচ্ছে কোরবানির দিন ঈদুল আজহার দিন এই দিনে সারা পৃথিবীতে সবচেয়েতে বেশি আল্লাহর সন্তুষ্টির জন্য তৌহিদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যেই পশু জবাই করা হয় কোরবানি করা হয় এছাড়াও আর অন্য কামল এই দিনগুলি তৈরি যেমন তকবীর পাঠ করা ইত্যাদি ইত্যাদি যারা হজে যেতে পারবেন না তাদের আরফার দিনে রোজা রাখা তো এই বিভিন্ন বৈশিষ্টের কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দিনগুলির বড়ো ফজিলত রেখেছে। এই দিনগুলির যেমন ফজিলত রয়েছে রাতের ক্ষেত্রে রাতের দিকে লক্ষ্য করলে রমজান মাসের শেষ দশটি রাতের বেশি ফজিলত রয়েছে আল্লাহ পাক এর সাদ করেছেন ওয়াশ এ ওয়াল ওয়াত আর আমি শপথ করি জোড়ের আর বেজোড়ের জোড় আর বেজোড় পৃথিবীতে হয় জোড় আছে না হয় বেজোড় সবকিছুর আল্লাহ পাক যেন শপথ করে ফেলেছেন আর আমি রাতের শপথ করি যখন সেই রাত গত হতে থাকে সারা মানে চলা চলমান হয় এই কসমগুলি করার পরে যে কথাটি আল্লাহ পাক বলিষ্ঠ করে বলতে চাইছেন সেটা এখানে উজ্জ্ব আছে সেটা হচ্ছে অবশ্যই তোমাদেরকে উঠানো হবে তু বায় না ওলা তু হাসাবোন না অবশ্যই তোমাদের হিসাব হবে জবাবদাহি করতে হবে আল্লাহর সামনে তোমাদের হাজির হইতে হবে হালফিজ আলে কাকা মুল্লেদ হজর এতে কি জ্ঞানবানদের জন্য সত্যিকার অর্থে শপথ রয়েছে অর্থাৎ আমি যে আল্লাহ শপথ করে বললাম এর থেকে কি জ্ঞানবানরা শিক্ষা নেবে এটা কি বিশ্বাস করবে জ্ঞানীদের জন্য আল্লাহর এই শপথ করা কি যথেষ্ট নয় আখেরাত সম্পর্কে জানার জন্য আখেরাতকে বিশ্বাস করে নেওয়ার জন্য তারপর আল্লাহ ফকরাবুল আলমিন কয়েকটা জাতির কথা উল্লেখ করেছেন যারা বিরুদ্ধাচরণ করেছিল আল্লাহ পাকের আল্লাহ পাকের নবীদের সুতরাং আল্লাহ পাক তাদের ধ্বংস করেছিলেন অথচ তারা বড় শক্তিশালী জাতি ছিল আল্লাহ বলছেন আলম তারা কাইফা ফায় রব্বি আদ হে নবী তুমি কি চিন্তা করে দেখো না যে কি আচরণ করেছিলেন পাক আদ সম্প্রদায়ের সাথে আদ সম্প্রদায়ের সাথে তোমার প্রতিপালক কি আচরণ করেছিলেন এরাম আজ এমাদ এই জাতি এরাম জাতি এই জাতির পূর্বপুরুষের একজনের নাম ছিল এরম আদ এরাম বলা এরাম বংশের এই আদ সম্প্রদায় এই এরাম সম্প্রদায় জাতুল এমাদ যারা বড়ই শক্তিশালী জাতি ছিল এমাদ এমাদ মানে স্তম্ভ তারা স্তম্ভের মতো ছিল এর একটা হচ্ছে যে বা স্তম্ভ বিশিষ্ট ছিল শাব্দিক অর্থ এর একটি অর্থ হচ্ছে যে যেমন খুঁটি লম্বা হয় ওই এরা বড়ই লম্বা আর শক্তিশালী হইত এরা সাড়ে তিন হাতের মানুষ হইত না এদের সম্পর্কে তাস্তির কারা লিখছেন বারো হাত লম্বা হইতো এরা এত লম্বা মানুষ ছিল আর কেউ কেউ বলেছেন যে জাতুল আহমাদ মানে হচ্ছে যে এরা উচ্চ স্তম্ভ নির্মাণকারী জাতি ছিল এরা বড় বড় ঘর বাড়ি উঁচা উঁচা ঘর বাড়ি তৈরি করতে এই জন্য জাতুল আহমাদ তাদেরকে বলা হয়েছে উঁচা উঁচা ঘর বাড়ি তৈরি উঁচা উঁচা এই স্তম্ভ লাগে খুঁটি লাগে আল্লাহ পাক বলছেন আল্লাহুল আদ যাদের মতো কোনো জাতি পৃথিবীতে পৃথিবীর কোন শহরে সৃষ্টি করা হয়নি এই জাতি সবচেয়ে শক্তিশালী জাতি ছিল আদ সম্প্রদায় তারপর আল্লাহর আজাব থেকে রক্ষা পাইনি যখন তারা বিরুদ্ধে যারা উপত্যকায় পাথর কেটে ঘর নির্মাণ করতেন পাহাড় কেটে কেটে আজকাল পাহাড় কেটে কেটে রাস্তাঘাট বানানো হচ্ছে আরব দেশগুলিতে বিশেষ করে অনেক রাস্তা মক্কায় পাহাড় কেটে কেটে কিন্তু সেই যুগে আজকে থেকে কয়েক হাজার বছর আগে এই সমুদ্র সম্প্রদায় পাহাড় কেটে কেটে বাড়িঘর নির্মাণ করতো অফিরাউনাজ আর এই ফেরাউন সম্পর্কে চিন্তা করে দেখো নি যে আল্লাপাক ফেরাউনের সাথে কি আচরণ করেছে জিল আওতাদ যে কিলোক বিশিষ্ট ছিল কিলোকের অধিপতি ছিল কিলোকের অধিপতি মানে কি কিলোক যেমন কোনো কিছুকে শক্ত করে তেমনি সেনাবাহিনী দেশকে শক্তিশালী করে তো ইয়ে বড় সংখ্যক সেনাবাহিনীর মালিক ছিল এ কথা বোঝানো হয়েছে আর কেউ বলেছেন না কিলোক দিয়ে এই জালেম কি যারা ইমান নিয়ে আসতো মুসা আলি ইসালামের ওপর তাদেরকে শাস্তিতে তাদের হাতে পায়ে কিলোক মেরে তাদের মাটিতে সহিদ রাখতো এইভাবে জুলম অত্যাচার করত বা কারো যখন জুলম করতে হতো বাড়াবাড়ি করতে হতো জাল্লাদকে এই নির্দেশ দিত আল্লাহাক এই জন্য জিল আউতাদ ওয়াত মানে হচ্ছে কিলোক এই কিলোকের অধিপতি এই ফেরাউন সম্পর্কে চিন্তা করে দেখনি। নি এলিনা তাগাউফিল বেলাধ যারা দেশে বিপর্যয় সৃষ্টি করেছিল বাড়াবাড়ি করেছিল সীমালঙ্ঘন করেছিল এল্জিনা তাগাউফিল বেলাদ যারা এই মেশরে বেলা বালাদের বহু বচন মেশরকে বোঝানো হয়েছে কারণ মেশরের মালিক ছিল ফেরাউন যারা মেশরে বা মেশরের শহরে সীমালঙ্ঘন করেছিল বাড়াবাড়ি করেছিল ফায় আকিহাল ফাসাদ সেখানে তারা বড়ই বড়োই বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল বড়ই বিপর্যয় সৃষ্টি করেছিল ফসবা আলহিম রব্বাস আজাব তখন আল্লাহ ফাকর্ব আলমিন তার আজাবের কষাঘাত করলেন তাদের উপর আজাবের চাবুক তাদের উপর আল্লাহ ফাকর্ব বর্ষিয়ে দিলেন সাব্বাশ মানে ঢেলে দেওয়া সব্বা মানে ঢেলে দেওয়া বর্ষণ করা তো আল্লাহ ফাকর্বুল আলমী কষাঘাত বর্ষণ করলেন তাদের উপর ইন্না রব্বাল নিঃসন্দেহে হে নবী মোহাম্মদ সাল্লা তোমার প্রতিপালক প্রস্তুত হয়ে রয়েছেন বা সতর্ক দৃষ্টি রাখছেন মিরসাদ মানে হয় যে প্রস্তুত হয়ে রাসাদা মানে প্রস্তুত হয়ে থাকা এই জন্য ওত থাকাকে রাসাদ বলা হয় আল্লাহ বলছেন ফাম্মাল ইনসান ইদাম তালাহুর অবহু ফরামাহ মানুষের দুটো অবস্থা হয় কখনো সুখী হয় কখনো দুঃখী হয় আল্লাহ পাক মানুষকে যখন পরীক্ষা করেন সম্মান দিয়ে সচ্ছলতা দিয়ে তখন অধিকাংশ মানুষ বিশেষ করে আল্লা বিমুখ মানুষ পরকাল সম্পর্কে যারা চিন্তাহীন কোন চিন্তা করে না এইরকম মানুষ এই না জীবন যাপন পেয়েছি টাকা পয়সা পেয়েছি কারণ আল্লাহাক আমাকে ভালোবাসেন ও আম্মা ইদামু পক্ষান্তরে যখন তাদের এইভাবে পরীক্ষা করেন যে ফাঁকাদার আলী হিরিস তার উপজীবীকে সংকুচিত করে দেন রেজিকে দ্বার সংকুচিত অভাব চিকিৎসা পাইনা বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে অসুস্থ তখন বলে অধৈর্য হয়ে যায় আমার রব আল্লাহ বড়ই আমাকে লাঞ্ছিত করেছে সমাজে অপদস্ত হতে হচ্ছে মানুষের কাছে ধার করছ করতে হচ্ছে ইত্যাদি ইত্যাদি হাই হাই করা শুরু করে কাল্লা কস্তিন কালো না আল্লাহ ফাকাবুল আলমিন তাহলে মানুষ সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে অধিকাংশ মানুষ আর মানুষের স্বভাব বলেছেন যারা আল্লাহর আর পরকালের উপর সজাগ দৃষ্টি রাখে পরকালকে লক্ষ্য উদ্দেশ্য বানাই তারাই মুক্ত হতে পারবে এই মমিনদের সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লামে একটি হাদিস রয়েছে সেটা সোনাই আজাব আল্লি আমরিল মমিন আজ্লা মোমেনের বিষয়টি আশ্চর্যের বিষয়ের সকল অবস্থায় যদি সে সচ্ছলতা পায় সুখ পাই সাকার আল্লাহ পাকে সুক্রিয় আদায় করে আলহামদুলিল্লাহ শুধু জবানের সুক্রিয় না থেকে সুক্রিয় আদায় করে জবানের সুক্রিয়া আদায় করে কাজ কর্ম আমলে সুক্রিয়া আদায় করে আল্লাহর প্রতি ইমান নিয়ে এসে পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়ে আল্লাহ পাকার কি আল্লাহর সন্তুষ্টির কাজে লাগিয়ে আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য আল্লাহর নিয়ামতকে ব্যয় করে ইত্যাদি এইভাবে শুক্রিয়া আদায় করে কানা খায়ন আল্লাহ যখন শুক্রিয়া আদায় আল্লাহর নিয়ামত পেয়ে তার জন্য এটা কল্যাণকার হয় ওয়িন আসাবথ দররা আর যদি তার উপর বিপদ নেমে আসে বালা মুসিবত আসে সংকটের জীবন আসে সবার তাহলে ধৈর্য ধারণ করে যে কোনো সংকট আসুক না কেন বিপদ আসুক না কেন সবারও ধৈর্য ধারণ করে মমিনেখা ইল্লা মোমিন নবীসাল্লাম ইহাদিস আরও বলছেন এটা শুধু মমিনই হাসিল করতে পারে কাফেরও হাসিল করে না হাসিল করে না এটা যারা দুনিয়াকে ধরে আছে দুনিয়ামুখী তারাও হাসিল করতে পারে না বড় কাল সম্পর্কে চিন্তাশীল মমিন তারা হাসিল করে যে দুনিয়া আর কয়েকদিনের কষ্ট হইলু তেমন কী হয়ে গেল অনেক দিন সুখ করেছি আলহামদুলিল্লাহ কিন্তু তুলনা করে না না দু চার দিন বা এক মাসে এক বছর যদি অসুস্থ থাকি তো জীবনে তিরিশ চল্লিশ বছর যে আল্লাহ কত সুস্থ রেখে যান সবকিছু ধারণ করে মমিনা খায় আল্লাহ করলেও পাই আর শুক্রিয় আদায় করলেও আল্লাহ পাকের শুকুর গুজার হওয়ার জন্য নেক জীবন যাপন করার আল্লাপ তৌফিক দান করেন এখানে আমাদের সময় শেষ হয়েছে আল্লাহ ফাকরবুল্লা আলম আমাদের মাফ করে দেন আল্লাহ ফকরবুল্লাহ আলম যেন দিনের উপর কায়েম রাখেন যেন دنیا فتنا تھے ہمدے رکھیں ایمان اسلامیہ جنا حفاظت توفیق توفق دان کریں اللہ پاک پانچ اکتو سلاتر حفظت توفیق دان کریں اللہ پاک ہمارے سکول کے جنت الفردوس دان کریں و صلی اللہ عبین محمد علی وصحبی اجمائ রফত রাহ রেলা শাদ ফুল আ ফির রফতুল্লা রে কল মেশি আল্লাহ শাদিস রিক্লি समाज लोक देखे बुझाते हेदायत दिए थके আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো ছায়ায়। প্রতি বাংলায় পরিষ্কার করতে হবে মনের ধর তা না হলে চোখ জবান করতে পারে ছোট বড় অনেক ভুল